আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আজ সজিয়াল্লাহ তালে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বিদায় হজের দিবসে মিনায় লোকদের সম্মুখে দাঁড়ালেন লোকেরা তাকে বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করছিল জনৈক্য ব্যক্তি তার নিকট এসে বলল আমি ভুল ক্রমে কুরবানির পূর্বেই মাথা কামিয়ে ফেলেছি তিনি বললেন জবে করো কোনো ক্ষতি নাই আরেক ব্যক্তি এসে বলল আমি ভুল ক্রমে কঙ্কর নিক্ষেপের পূর্বেই কুরবানি করে ফেলেছি তিনি বলেন কঙ্কর ছুড়ো কোনো অসুবিধা নেই আবদুল্লাহ ইবনে আমর রাজিউল্লাহ তালন বলেন নবী সাল্লাহ আল্লাম সেদিন পূর্বে বা পরে করা যে কোনো কাজ সম্পর্কেই জিজ্ঞাসিত হচ্ছিল তিনি একথার একথাই বলছিলেন পরও কোন ক্ষতি নাই